বল তিনি আল্লাহ একক আল্লাহ কারোর উপর নন এবং সবাই তার উপর তার কোন সন্তান নেই ए कारोर सतान नन और तर समतुल्य क्ये नहीं